আবহরারা রজিলাহতালুহুতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন নারীরা হচ্ছে পাঁচরের হারের ন্যায় যদি একেবারে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে সুতরাং যদি তোমরা তাদের থেকে উপকার লাভ করতে চাও তাহলে ওই বাকা অবস্থাতেই লাভ করতে হবে